জীবনের জন্য। যে বিষয়টা আমাদের সবচেয়ে দরকার যেটা প্রথমে বলেছিলাম ভাইরা সেটা হলো আল্লাহর সাথে সম্পর্ক ঠিক না এই দুনিয়াতে মানুষের জন্য ইচ অ্যান্ড এভরি প্রত্যেক মানুষের জন্য নারী পুরুষ বুড়ো বুড়ো বুদ্ধিমান সবার জন্য সবচে সহজ কাজটা কি আল্লাহর ওলি হওয়া কথা বোঝেননি বুঝেছেন তো বিশ্বাস করেননি বিশ্বাস করলে সবাই সোভানালা বলতো কারণ আমি জানি আপনার বিশ্বাস করেননি কেন বিশ্বাস করেন সেটা আমি আগে বলি সময় কম আসলে ওলামাইকেরাম যদি এখানে থাকেন একটু লক্ষ্য করবেন এই যে আমরা মুসলিম উম্মার অনেক কথা বলছি ঝগড়া ঝাঁটি গোলমাল সিরি কুফুর এর কারণ হল আমরা যারা আপনারা আলেমা তারা দিনের দাওয়াতটার মূল ভিত্তি আমরা নষ্ট করেছি আমরা দাওয়াত দি গল্প দিয়ে কি দিয়ে এবং সেই গল্প কোরআনের গল্প না হাদিসের গল্পনা সাহাবিদের গল্প কাদের গল্প পরবর্তী জামানার বুজুর্গদের অলৌকিক গল্প ঠিক না আপনি বলেন তো আমরা দশজন সাহাবির নাম মুখস্থ আছে কতজন আছি আমরা কিন্তু সবাই কারণ কি আমরা ওয়াইজরা ওলামে রাত দিন যত ওয়াজ নসিহত করি বুজুর্গদের গল্প দিয়ে ঠিক না ঠিক না বেঠিক কারণ কি ভালো করে বোঝেন প্রথম কারণ হলো যে বুজুর্গদের নামে যে গল্পগুলো বলি এর কোন সনদ নেই এগুলো মিথ্যা জাল প্রতারণা শয়তানের বানানো মানুষের বানানো তাও বলা যায় না থেকে এসেছে কে বলেছে জানা যায় না আর কোরআনে এবং কথাগুলো আছে এগুলো সব সনদ আছে রসুল্লাহ সাল্লাহামকে আমাদের মডেল বানিয়েছেন ঠিক না আর পরে সাহাবিদের মডেল বানিয়েছেন তারা আমাদের মডেল তাদের অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহ পাওয়া যাবে পরবর্তী কোন বুজুর্গ আমাদের মডেল না তারা আল্লাহর মাহবুব আমরা তাদের করব ভক্তি করবো শ্রদ্ধা করব ভালোবাসব দোয়া করব কিন্তু তারা মডেল না তাদের ভিতরে শূন্যতের ব্যতিক্রম আসে শূন্যতের পক্ষে আছে কথাটা কি বুঝতে পেরেছেন চতুর্থ হল এই যে বুজুর্গদের নামে ওয়াজ গল্পগুলো বলি এগুলো আমাদের ইসলাম সম্পর্কে ভুল ধারণা দেয় আমরা চমক দিতে চাইতের চমক চমক দুটো চমকের গল্প বলে আপনাদের বলি ওয়েস কারণী রহমতুল্লাহ আলহি তার গল্প জানেন না তিনি কি করছিলেন তিনি এই গল্প জানেনা কেউ আসেন নাকি তিনি বলেন আশেখ রসুলের মডেল কি করতে দাঁত ভাঙতে হবে দাঁত ভাঙছিলেন তার মানে সাহাবিরা পুরনো আশেক ছিলেন না ঠিক না এবার আমরা এই গল্পটাকে একটু যাচাই করি আমি যদি আমার পীর পির মুর্শিদ ফিলিস্তিনে গেছেন দাঁত বিরুদ্ধে জিহাদ করতে জান্নাতে যাবেন আমিও সেই জান্নাতে যাব ঠিক না কোথায় যাব। আমার পির মুর্শিদ ইহুদিদের গুলি লেগে তার দাঁত ভেঙে গেছে হাত কেটে গেছে খবর পেয়ে আমি হাত কেটে নিলাম দাঁত ভেঙে নিলাম পীর মুর্শিদের শত্রুর আহত হয়ে যে সপ্তাহের করলে গোনাও নেই সব নেই এই গল্পটা জাল মিথ্যা এটা ইসলাম সম্পর্কে ভুল ধারণা দেয় ইসলাম ঘরে বসে নিজের দাঁত নিজে ভাঙতে শেখাই না লড়াই করে দাঁত ভাঙতে শেখাই কথা নি। যেখানে লড়াই আছে সাহেবেরা লড়াই করেছেন যেখানে এমন কেউ নেই ঠিক আছে না ইব্রাহিম এবনে আদামের গল্প কি উনি রাজা ছিলেন রাজত্ব করার সাথে সাথে তিনি আল্লাহর ওলি হওয়ার জন্য অজিফা আমল করতেন তাহজ পড়তেন হঠাৎ একদিন ছাদের উপরে অন্ধকার রাত্রে গভীর রাত্রে খটখট খব্দ হয়নি কি করেন আমি উপর কি পাগল ছাদের উপরে উঠ থাকে নাকি তুমি কি পাগল রাস পেশাদে শুয়ে আল্লাহ পাওয়া যায় নাকি তা তো কথা ঠিক উনি রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে যেয়ে আল্লাহর অলি হয়ে গেলেন এ গল্প শোনেননি শুনেছেন এটা ইসলাম এটা ইসলামে রিপ্রেজেন্ট করে ইসলাম জঙ্গলে যাওয়া শিখাই ইসলাম জঙ্গলে যে ওলে হওয়া শেখায় না ইসলাম শেখাই বাড়ি থাকবে বউয়ের গাল শুনবে বউয়ের রাগ হজম করবে বাচ্চার কজন কষ্ট করবে লাঙল চষবে মাঠে যাবে চাষ করবে রিক্সা চালাবে মানুষের ভালো কথা বলবে মানুষের গাল শুনে খবর করবে এইভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে আল্লাহ হবে আর এই যে কথা যে রাজার রাজবাড়িতে প্রাসাদের ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক মাশাল মাস্লা পীর মানে মুর্শিদ হাদি মানবতার শ্রেষ্ঠ হাদি মুর্শিদ মোহাম্মদুল্লাহাম আর নবীর পরে বড় পীর বড় হাদি বড় অলি সাহাবে বিশেষ করে খোলাফে রাশেদিন ঠিক না সেই বড় অলি যারা ছিলেন তারা কি রাজবাড়িতে রাজপ্রাসাদ থেকে ছিলেন না জঙ্গলে থেকে খুব ভালো করে বুঝুন সারা রাত তাহাজ পরে সারাদিন রোজা রেখে যে সব হবে একটা মাজলুমকে জুলুম থেকে বাঁচায় बेदो के तार चोखेर बैथा दिये। मोनेर के था मुछिए दिए मन कष्ट दूर कर एकज असहाय बिना चिकित्सा मारा जा चिकित्सार व्यवस्था कर ले सारा दिन नफल रोजा थाचे बस स्वाभाविक <laughs> যারা রাজা যারা শাসক যারা ডিসি এস এমপি মন্ত্রী যারা সমাজের কর্তৃত্বের জায়গায় আছেন তারা যদি ফরজ আবাদত শুধু পালন করেন আর মানুষের ভিতরে ইনসাফ কায়ে করেন মানুষের কষ্ট দূর করতে সাহায্য করেন অসহায়ের পাশে থাকেন তাহলে আমার মতো আপনার মতো হুজুরের জীবনভর চল্লিশ বছর জঙ্গলে থেকে তাহাজ পড়া নফল রোজা রাখার চেয়ে শত কোটি গুণ বেশি বেলায়েত আল্লাহর কাছে পেয়ে যাবেন अलि हवा बड़ कठिन कथ बोझर अलि हवार चादी अलि चिने सालाम दिए दुआ ने चिंता अल्लाह तला सबा के फिग दान कर